মানবতা সমাধান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকী ইসলামী অর্থনীতির আলোচনায় আজকের এক পর্যায়ে আমরা একটা মারাত্মক পাপের কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ খাওয়ার পাপ সুদ ঘোরের অভাব নেই আজ ব্যক্তিগত পর্যায়ে মহাজনী সুদ ব্যক্তিগত সুদ अथवा प्रतिष्ठानिक सूद व्यवसार मध्यमे बैंक माध्यम सूद एक रकम प्रत्येक मानुषर मजे प्रत्येक संसारे सूदर गन्ध युदे धोआ पोचे गंतु सूद कत बड़ खराब जिन से जिसता के आगे के जानते हैं जो सूद हे खुबी कदर्य एवं खुबी नोरा जिन सूद खावा जे एक आचरण सूद खे बड़ो खार जे एक आशा आकांक्षा সেটা কিন্তু খুব খারাপ জিনিস আল্লাহ তালা সুদকে সর্বত ভাবে কঠোর রূপে হারাম গণ্য করেছেন ঘোষণা করেছেন সুদখরদের বিরুদ্ধে তিনি ও তার রসুলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন এ কথা আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে বলবো মহালান্না বলেছেন লা কামা মাস যারা সুদ খায় তারা কেয়ামতের দিনে উঠবে কেমন ভাবে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 তাদের জন্য ফালাহুমা আগে যা করেছে করেছে তাদের জন্য মাফ আরাম হওয়ার আগে যা করেছে তাদের জন্য মাফু ইলাল্লাহ তাদের হিসাব কাছে। আদা কিন্তু হারাম ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুদ খেতে শুরু করবে ফিহা তারা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী এখানে একটা কথা আপনারা খেয়াল করবেন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 গবেষণা করলে অনুধাবন করলে দেখা যাবে যে যারা যায় তারা কাবিরা করে আর কাবিরা করলে পরে আল্লাহের বদৌলের গুণ যেহেতু আছে শিরিখ নেই যে অন্য আয় আল্লাহ বলছেন অন্য গুণা যারা ইচ্ছার জন্য করে দেবেন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 আর কে আল্লাহ বৃদ্ধি দেন আল্লাহ প্রত্যেক অস্বীকারী গুণাগার পছন্দ করেন না তোমরা আল্লাহ কে ভয় করো আর অবশিষ্ট বর্জন করো যদি তোমরা মোমিন হও চাফা যদি তা না করো সুদ বর্জন নাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে ওয়াইন তো আর যদি তোমরা তো করো সুদ খাওয়া থেকে তোবা করো ফালাকুমিকুম তাহলে তোমাদের মূলধন তোমরা ফেরত পাবে এবং নিজেরাও হবে না একশো ত্রিশ নম্বর আয় ই না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 এইরকম সুদ খেও না তার মানে যদি না হয় যেহেতু খবরদার চক্র বৃদ্ধি হারের সুদ খেও না অন্য ভাবে তা না মোটেই সুদ খেও না তোমাদের এই অবস্থাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা চক্র হারে সুদ খেও না चक्र बृद्धि हारे सूद खेना तुम्हारा सफल कम हो सफल होते चाओ सोजेस पृथ्वी इतिहा खावा बसि प्रसिद्ध छिल कारा इहुदीरा इहुदीर सूद ही कार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 लाना रसुल्लाय देखें से पण नेप्त से हराम खाए पण देने दे, दे, वाला त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 मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमी वैशिष्ट तरह सच्छलता उर्जित हमेशा कृतज्ञता प्रकाश कर তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ করি A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Novi Dev Kaahi, today, 16th time, we are going to be in Bangladesh. Beast TV, Bangladesh. My name is Shota Mondali. I have told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 কি সুদের লেনদেনের যে সাক্ষী হবে একটা জরুরি বিষয় যখন আমরা ঋণ দেওয়া নেওয়া করব লেনদেন করব তখন লিখিত ভাবে সেটাকে উল্লেখ করে নেব আল্লাহ বলছেন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 আর কথায় আছে যে ঋণ দেয় সে ভুলে না যে ঋণ নেয় সে ভুলে তাই না অথচ বহু মানুষ আছে যারা মানুষ ঋণ পরিশোধ করতে চায় না তারা ভুলে যায় হ্যাঁ সাক্ষী নাও সাক্ষী নিয়ে নাও আর সেই সাক্ষী হিসাবে দুজন পুরুষকে সাক্ষী নাও দুজন পুরুষ না পেলে একজন পুরুষ দুজন মহিলা রাখো তারপরে লেখাপড়ি করার মাধ্যমে তোমরা এই চুক্তি করো ঋণ লেনদেন করো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 অতএব এও অভিশাপের সামিল হল যেটা তার জন্য বৈধ নয় বোঝা গেল কি সুদী ব্যাংক যেগুলো আছে সুদি কারবার যেগুলোতে আছে সেই সুদি কারবারে সুদী প্রতিষ্ঠানে চাকরি করা যায় না যায়জ যদি আপনি চাকরি করেন সেখানে সাক্ষী হন সেখানে লেখক হন কোনো প্রকারে সহযোগিতা করেন এমন কি বলা হয়েছে সেই অফিসে যদি ঝাড়ুদারও হন পুরো অফিসটাই সুদী অফিস সেই অফিসারে যদি ঝাড়ুদারও হন যে কোনো চাকরি করেন তো আপনার সেই অন্যায় আল্লাহ রসুল সাল্লাহ ল সামিল হয়ে যাবেন রসুল সাল্লাহ কথা স্পষ্ট করে বলেছেন ওখান তো আল্লাহ রসুলের অভিশাপ এখানে আল্লাহ অভিশাপ দিচ্ছেন আল্লাহ তালা খাবে যেহেতু আল্লাহ তালা সুদ হারাম ঘোষণা করেছেন যা বের রাজে আল্লাহ থেকে বর্ণিত লাল রসুলাহু ও একই রকমের হাদিস যে সুদ খাবে যে সুদ দেবে যে লিখে দেবে যে সাক্ষী দেবে সবাই অভিশপ্ত আর একটা কথা আছে সাওয়া মানে তারা সবাই সমান যে খাবে যে দেবে যে লিখবে যে সাক্ষী থাকবে সবাই সমান পাপে সবাই সমান কথা একথা মোহাম্মদ রসুল্লাহ ঘোষণা দিয়ে সই মুসলিমের হাদিস অন্য এক হাদিসে বোখারি মুসলিমের হাদিসের সুদের ব্যাপারে সাবধান করে একটা আম হাদিস সেটা হচ্ছে ইস্তানিবুসবো বেকাত সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো সাতটি জিনিস সাতটি কাজ সাতটি আমল এমন আছে যে মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় সেই সাতটি জিনিস কি কালু ইয়ারসুল্লাহ ওমাহন তা কি কালা আশ্বির কবিল্লা পাপ কয় প্রকার পাপ হচ্ছে তিন প্রকার সাগিরা কাবিরা আর আকবরুল কাবায়ের তা না বাংলাতে বলেন পাপ উপপাপ মহাপাপ আর অতি মহাপাপ अति महा पाप कुछ सब जुलूम बड़ाय बना सी ध्वसकारी पाप प्रथम पापे बड़ पापा शिख से दो नम्बर की, की जदू करा जदू शिखा जदू शिखानो জাদু করা মানুষকে জাদু করা জাদু সত্য না মিথ্যা জাদু সত্য আপনারা জানেন অনেক ওলামা মুসলমানদেরই অনেকে চিন্তাবিদ অনেক চিন্তাবিদরা এই জাদুকে অস্বীকার করেছে কিন্তু জাদু অস্বীকার করার উপায় আছে উপায় নেই আমাদের কোরআনের অনেক জায়গাতে মোসালাহ ইসলামের সাথে জাদুকরদের ঘটনা বহু জায়গাতে আছে ফেরওনের যুগে জাদুর ব্যবস্থা আপনারা জানেন এমনকি আমরা সহিভাবে জানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল তাই না ওরা এই হাদিস বিশ্বাস করে না মানে না তো আমরা জানি যে জাদু করা হয়েছিল আর জাদু হচ্ছে শিরিক জন্য জাদু হচ্ছে সিরিক জাদু হচ্ছে এক প্রকার কুফরি সুতরাং জাদু হচ্ছে এমন এক প্রকার অপরাধ যার ফলে মানুষ ধ্বংসের সম্মুখীন হয় নাফস মানুষ খুন করা মানুষ খুন করা মানুষ খুন করা বিশাল ব্যাপার যে ব্যক্তি মানুষ খুন করলো সেজন্য সারা জাহানের মানুষকে খুন করে দিল তাই না আর যে ব্যক্তি একটা মানুষের প্রাণ বাঁচালো সেজন্য সারা জাহানের মানুষের প্রাণ বাঁচালো আল্লাহর মানুষের এমন দাম আছে এটা হচ্ছে মানবিকতার ব্যাপার বাকি যদি কোনো আত্মা কোনো মানুষ মুসলিম হয় তার দাম আরো বেশি তাই না তার দাম আরো বেশি একজন মুসলিমকে হত্যা করা বিশাল ব্যাপার সুতরাং এই হচ্ছে একটা ধ্বংসকারী জিনিস আর যে না খুন করতে আল্লাহ নিষেধ করেছেন রকম কোন আত্মা খুন করা নিশ্চয়ই রিবা। আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে কি রিবা খাওয়া। খাওয়া এমন একটা ধ্বংসকারী জিনিস যে মানুষকে ধ্বংসের দিকে অগ্রসর করে মানুষকে ধ্বংসের দিকে বাড়িয়ে দেয় মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেয় ও আকলু মালিলের মাল ভক্ষণ করা ও তাবলি জাহা বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে সুতরাং কিছু সময় আছে আপনাদেরকে প্রশ্নের সুযোগ দেওয়া হচ্ছে যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন আসসালামাইকুম আসসালাম ছেড়ে রাখবেন নাকি তুলে নেবেন যদি তুলে নেন বলে ব্যাংকে ছাড়বো না এই জন্য খারাপ কাজে লাগাবে বা তারা নিজেরা লুটে খাবে ঠিক আছে আপনি তুলে নিলেন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 শেরকের গোনা বড় গোনা এই গোনা করার পর কোন ব্যক্তির যদি মনে হয় যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব তাহলে তার গোনাটা কিভাবে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 नीतिम कार्यकरी भाव इचार सम्भव देखो दावा कथा क्या প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন প্রবলেম হ্যাভন ওপশন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 सकाल सा मानवतार कल्याण निजेश मुस्लिम जनसंख्या कमान जाए पुरस्कार घोषणा कर